বিসমিল্লাহ রহম্যান রহিম পরম কুরু ও অসীম নামে শুরু নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞাময় নবমন্ডল ও ভূমন্ডলে রাজত্ব তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সবকিছু করতে সক্ষম তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত হমুফি হহু অহুমা ঐ নমুম তুম ও মামু নী নভমন্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে अतपर आसर समासन जान भूम प्रवेश करूमि निर्गत है और जाश्य वर्षित है और जाम आम जेखने जा, जा कर देखें নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তাঁরি সবকিছু তারি দিকে প্রত্যাবর্তন করবে তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিকে তিনি অন্তরের বিষয়াদ সম্পর্কেও সম্মুখ জ্ঞাত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 তোমাদের কি হল যে তোমরা আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করছো না অথচ রসুল তোমাদেরকে তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি করুণাময় পরম দয়ালুম তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয় যখন আল্লাহ নভমন্ডল ও ভূমণ্ডলের উত্তরাধিকারী তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জিহাদ করেছে সে সমান নয় এরূপ লোকের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে ও জিহাদ করেছে তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ জ্ঞাত কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দেবে এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার সেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পার্শে তাদের জ্যোতিষ ছোটো ছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য সেদিন কপট বিশ্বাসে পুরুষ ও কপট বিশ্বাসী নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে বলা হবে तुम्हरा पीछे घिरे जाओ वो आलोर खोज करो अतपर उभय दलखने खाड़ा करा एक प्राचीर जर एक दरजा थे अभ्यंतरे थकमत और बिरे थी आजाब তারা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো प्रतीक्षा करोषण करलिक आशार पेचने विभ्रांत अवशेष आल्लर आदेश पहुंचे ये सब तुम्हें आल्ला सम्पर् प्रतारित कर आज तुम्हारे मुक्तिपण ग्रहणना और काफिर नोम सवार आवासस्थल जहां नाम से तुम्हारे संगी कतईना निकृष्ट एक प्रत्यवर्तन स्थल যারা মুমিন তাদের জন্য আল্লাহ স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে अतप तर अंतकरण कठिन हो गांश पापाचारी तुम्हारा जेने रखो अल्लाई भूभाग्ये मृत्यूर पर पुनरुजीवित करें परिष्कार भाव तुम्हारे आयात व्यक्त करा तुम्हारा बुझ নিশ্চয়ই দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেওয়া হবে বহু এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহ ও তার রেসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফির ও আমার নিদর্শন অস্বীকারী তারাই জহানামের অধিবাসী হবে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 ফলে তুমি তাকে দেখতে পাও এরপর তা ঘরকুটা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণা সম্পদ বই কিছু নয় তোমরা অগ্রধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মত প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ এটা এজন্য বলা হলো যাতে তোমরা যা হারাও তদন্ত দুঃখিত না হও এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন তর জন্য উল্লসিত না হও আল্লাহ কোন উদ্ধত ও অহংকারীকে পছন্দ করেন না যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত আমি আমার রসুলগঞ্জকে সুস্পর্শ নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাজেল করেছি লৌহ যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রসুলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী আমি নুহ ও ইব্রাহিমকে রসুল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত ও কিতাব অব্যাহত রেখেছি अतपर तर कतक सत्पक प्राप्त होंबर অতপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসুল গণ এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসা ও তাকে দিয়েছি এনজিল अभी तर अनुसारी अंतरे स्थापन करम्रता और दया बैराग्य